পরিবেশিত হবে পৃথিবীর সিরাতের এই পর্যায়ে আমরা এখন অবস্থান করছি হিজরি দ্বিতীয় বর্ষে রসুল্লা সাল্লাহ আলী বয়স এখন বছর আগের পর্বগুলোতে আমরা যা আলোচনা করেছি তার সংক্ষিপ্ত একটি সারাংশ আলোচনা করা যাক আল্লাহ রসুল যখন জন্ম নিলেন তখন মক্কা ছিল মূলত একটি মসরিক সমাজ তাওহিদের ঘর কাবাতে মানুষ মূর্তি পুজো করত আল্লা সাথে তারা আরো দেবতা আর সত্তাদের শরিক করত আরবে প্রত্যলৈকতা ছাড়াও ইহুদি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরা ছিল এবং আরবে তখন স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা বলে কিছু ছিল না তাদের সমাজ ছিল প্রচণ্ডভাবে বিভক্ত গোত্রভিত্তিক আরবে তখন ছিল না কোন ল অ্যান্ড অর্ডার বরং বলা যেতে পারে তখন ছিল জোর যার মূল্যক তার এমন একটি সমাজ ব্যবস্থা শ্রেষ্ঠত্ব আর আভিজাত্য নির্ধারিত হতো শ্রেফ মানুষের বংশ বংশপরিচয় আর গোত্রের উপর ভিত্তি করে আর এমনই একটি সমাজে জন্ম নিলেন আল্লা রসুলসাল আলহ্লাম তিনি জন্ম নিলেন মক্কার সবচেয়ে অভিজাত বংশ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 তারাই বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি তিনি যখন প্রকাশ্যে কোরাইশদের মিথ্যা মাহাবুত্যের অস্বীকার করলেন তাদের মূর্তিগুলোর অসারতা তুলে ধরলেন তাদের অন্যায় রাজনীতি আর প্রথার সমালোচনা করলেন তখনই শুরু হল সংঘাত এই সংঘাত শুরু হয় মূলত নবুয়াতের চতুর্থ বছরে যখন রসুল উল্লাহ সাল্ল্লাহু আলি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং শির্খ বর্জন করতে বললেন কুরাইশ নেতৃবৃন্দ নরচের বসল তারা দেখল নবী শক্তিশালী একটি বার্তা নিয়ে এসেছেন এই বার্তার সামনে তাদের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস আর সমাজ ব্যবস্থা পারবে না। আর তাই তারা পাল্টা স্ট্র্যাটেজি হিসেবে শুরু করল ব্যঙ্গ বিদ্রুপ মিথ্যাচার অত্যাচার নির্যাতন আমরা সেগুলো নিয়ে আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি যেহেতু নবীল্লাহু আলীহাস্লাম ছিলেন একজন অভিজাত পরিবার সন্তান তাই তাকে হত্যা বা বন্দী করে কুরাইশে তাকে দমন করতে পারছিল না কারণ তার পক্ষে ছিল তার গোত্র বনু হাসিম কিন্তু বাকি অনেক মুসলিমদেরকে ক্রাইশদের অত্যাচারের শিকার হতে হয় সে কারণে অনেকেই মক্কা ছেড়ে আবিসিনিয়ায় পাড়ি জমান এই বিষয়টা ক্রাইশদের জন্য বেশ অপমানজনক ছিল কারণ মক্কা ছিল আরবের কেন্দ্র আর কুরায়েশা ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত কুরাইশের সন্তানরাই মক্কা ছেড়ে চলে যাচ্ছে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 ইসলামের কেন্দ্র হিসেবে মোদিনায় একটি শক্তিশালী ঘাঁটি হওয়ার ক্ষমতা রাখে তখন তিনি সাহাবিদের সেখানে হিজরতের অনুমতি দেন আর সব শেষে তিনি নিজেও হিজরত করেন মদিনায় আসলেন এবং করলেন প্রথম ইসলামী রাষ্ট্রের। আগের চারটি পর্বে আমরা আলোচনা করছিলাম মোদিনার রাষ্ট্রে আল্লাহ রসুল্লাহ আলী হাসলামের চারটি প্রজেক্ট নিয়ে এগুলো ছিল মসজিদ নির্মাণ ভ্রাতৃত্ব স্থাপন মোদিনার সনদ প্রণয়ন এবং মুজাহিদ বাহিনী গঠন আজকের পর্বে আমরা আলোচনা করব সিরাতের মাদানী যুগের প্রথম দিকের সময়টা নিয়ে মোদিনার প্রথম দুই বছরে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তবে বলে রাখা ভাল এই ঘটনাগুলো আমরা ক্রমানুযায়ী বর্ণনা করছি না বরং মোদিনার প্রথম দিকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব যেগুলো পরবর্তী ঘটনা প্রবাহের গতিপথকে নির্ধারণ করে প্রথম টপিক হল মদিনায় নীজির আগমনে মুশ্রিক আর ইহুদিদের প্রতিক্রিয়া কী ছিল তারা বিষয়টাকে কিভাবে দেখেছিল কেমন ছিল তাদের বনের অবস্থা ইতিপূর্বে আমরা মুসলিমদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি মুসলিমদের জন্য মদিনায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের হিজরত ছিল এক মহা আনন্দের ঘটনা আল্লাহ রসুল যখন মদিনায় এলেন তখন মদিনা ছিল আলোকিত চারিদিকে সাজ রব কিন্তু এই খুশিতে আসলে সবাই শরীর ছিল না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 এটা ছিল তাদের আইনগত বাধ্যবাধকতা কিন্তু ইসলামের আগমনে তারা সন্তুষ্ট ছিল না তাই তাদের এই অসন্তোষটি আসতে আস্তে প্রকাশ পেতে থাকে ইহুদিদের ক্ষেত্রে এই বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে প্রায়ই তাদের সাথে মুসলিমদের ঝগড়া বিবাদ লেগে যেত তারা মুসলিমদেরকে নিয়মিত হুমকি ধামকি এমনকি তারা মুসলিমদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে হাতে অস্ত্রও তুলে নিয়েছিল যে কারণে মদিনায় তিনটি ইহুদি কোত্রের কাউকেই আর শেষ পর্যন্ত স্থান দেওয়া হয়নি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 এটা ছিল মদিনার প্রথম দিককার একটা ঘটনা একবার নবীজি সাল্ল আলহিহাসাল্লাম তার গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন সে সময় একটি সমাবেশ দেখতে পেয়ে সেখানে গেলেন তার গাধাটি ধুলো ওড়াচ্ছিল তাই দেখে আবদুল্লাহ ইবেন উবাই বলল আপনি এখান থেকে জানত আপনার ধুলো আমাদের কাছ থেকে সরিয়ে নিন আবদুল্লাহ ইবেন উবাইয়ের এই ধৃষ্টতাপূর্ণ আচরণ বিরক্তি প্রকাশের ভঙ্গি বলে দেয় তার মনের অবস্থা কেমন ছিল সে নবিজিকে সহ্যই করতে পারত না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 যখন আল্লাহ রসুল সাল্লিম বনু আমর এহদের গ্রাম কুবায় এলেন আমার বাবা ও চাচা সকাল সকালে তার কাছে চলে গেলেন ফিরে এলেন সূর্যাস্তের সময় ক্লান্ত পরিশ্রান্ত প্রচন্ড ক্লান্তিতে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না কোনো রকমে টলতে টলতে বাড়িতে ফিরলেন সবসময়ের মতো সেদিনও আমি তাদের কাছে দেখা করতে ছুটে গেলাম কিন্তু আল্লাহ কেউ আমার দিকে ফিরেও তাকালেন না শুনতে পেলাম চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন আচ্ছা एक रसूल जार कथा कित उल्लिखित आर बाबा अल्लाहर कसम कोई चाचा जिज्ञेस कर लिखे हार बर्णना और चरित्र देखे बाबा जवाब दिल हे सब देखे अपनी तरह कैम सम्पर्क बजाय रखते चान बाबा उत्तर दिलेंल्ला कसम जतद बेचे थकब तार शत्रु অর্থাৎ হুয়াইবেন আখতাব ঠিকই বুঝতে পেরেছিল যে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসালামে হচ্ছেন আল্লাহ প্রসুল কিন্তু জেনে শুনেও তার অনুসারী না হয়ে সে শত্রুতার পথ পেছে নেয় এর কারণ ছিল আরবদের প্রতি ইহুদিদের প্রচন্ড হিংসা আর তীব্র বিদ্বেষ যা আগে আমরা উল্লেখ করেছি ইহুদিদের প্রতিক্রিয়া ও ষড়যন্ত্র নিয়ে আমরা আলাদা একটি পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লা দ্বিতীয় ঘটনা হল আবদুল্লাহ ইবেন সালামের ইসলাম গ্রহণের ঘটনা যদিও ইহুদিরা ছিল অসৎ আর মিথ্যু প্রকৃতির তাদের মধ্যে গুটি কয়েক ছিলেন যারা ছিলেন আন্তরিক এদের মধ্যে একজন হলেন আবদুল্লা ইবিন সালাম রিয় ইসলাম গ্রহণের পূর্বে মদিনার ইহুদিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বা রাবি ছিলেন এই আবদুল্লাহ ইবেন সালাম নবীজ সাল্লাহ আলিহাস্লামের আগমনের খবর শুনে তিনি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন ইমাম আহমদের একটি বর্ণনা থেকে জানা যায় আব্দুল্লা ইবিন সালাম যখন রসুল্লাহ সাল্লাহ আলীহাস্লামকে দেখলেন তখনই তার মনে হয়েছিল এই চেহারা কোন মিথ্যাবাদের চেহারা নয় আল্লাহ আলি চেহারা থেকে যেন সত্যের আলো উদ্ভাসিত হত সালাম যেহেতু একজন ইহুদি পণ্ডিত ছিলেন তাই তিনি মুহম্মদ সাল আলী পরীক্ষা করে দেখতে চাইলেন যে তিনি আসলেই আল্লাহর প্রেরিত রাসুল কিনা আবদুল্লাহবিন সালাম রদিয়াল্লাহ ওয়ানহোর কাছে নবীজি সাল্লাহ আলহিমের আগমনে সংবাদ এসে পৌঁছলে তিনি এসে নবীজিকে কয়েকটি প্রশ্ন করেন তিনি বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলো সঠিক উত্তর একজন নবী অন্য কেউ জানে না প্রশ্নগুলো হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম লক্ষণ কি জান্নাত বাসীদের সর্বপ্রথম খাবার কি? এবং কি কারণে সন্তান আকৃত্বে কখনো পিতার মতো হয় বা মাতার মতো হয় রসুল্লাহ আলী বললেন এই বিষয়গুলো সম্পর্কে এই মাত্র জিবরি আলহাম আমাকে জানিয়ে গেলেন আবদুল্লাবেন সাল্লাম রাজিউল্লাহ আনহু এই কথা শুনে বললেন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 আর যদি পুরুষের আগে নারী বীর্যপাত ঘটে তবে সন্তান মায়ের অনুরূপ হয় এরপর আবদুল্লাহ বিন সালামু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মবদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল ইয়া রসুল্লাহ ইউদেরা এমন একটি জাতি যারা অন্যের কুচ্ছা রটনায় অত্যন্ত পটু আমার ইসলাম গ্রহণের খবর প্রকাশ পাবার আগে আমার ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা কি বলে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 তারা বলল আল্লাহ তাকে এই কাজ থেকে রক্ষা করুন রসুল আবার এই কথাটি জিজ্ঞেস করলেন তারা একই উত্তর দিল তখন সালাম বেরিয়ে আসলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নেই এবং মুহাম্মদ মোহাম্মদ সাল্লী সাল্লাম আল্লাহর রসুল এই কথা শুনে ইহুদিরা বলতে লাগল সে আমাদের মধ্যে সবচেয়ে বাজে লোক এবং খারাপ লোকের সন্তান অতপর তারা তাকে অপমান করে আরও অনেক কথাবার্তা বলল সালাম আবদুল্লাহাম রদিয়াল বললেন হে রসুল্লাহ দেখলেন তো আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম যখন আবদুল্লাহ বিন সালাম জিব্রিল ফেরেস্তাকে ইহুদীদের শত্রু বলে উল্লেখ করলেন তখন রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম তার সামনে সুরা আল বাকারার একটি আয়াত করেন। مَن كَانَ عَدُوًا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيْكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌ لِلْكَافِرِينَ جَي شُطْرُ حَبَيْ أَلَّا رْ تَار فَيْرِشْتَ دَيْرْ تَار رَسُولَ كَنَهَرْ جِبْرِيلَ وَمِيْكَائِلَهْ تَبَيْ نِشْجَوْيْ أَلَّا شَشَبْ كَافِر دَ شُطْرُ سُ আল্লাহালা সব ফেরেস্তাকে সৃষ্টি করেছেন আর সব ফেরেস্তাই আল্লাহকে সম্মান করেন কোন নির্দিষ্ট ফেরেস্তাকে বন্ধু বা শত্রু ভাবার কোন কারণ নেই রসুল সাল সালামের এই ভুল সংশোধন করে দিলেন ইহুদিরা মুখের ওপরে যেভাবে করে আবদুল্লাহ ইবেন সালাম সম্পর্কে মিথ্যে বলেছে তা দেখে বোঝা যায় তারা মিথ্যাচারে কতটা পারদর্শী এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো মুসলিম ও ইহুদিদের সম্পর্ক ভাঙনে প্রভাবক হয়ে দাঁড়ায় ইহুদিরা কোনোভাবেই মোহাম্মদ সাল্ল আলামকে রসুল হিসেবে এবং ইসলামকে একমাত্র সত্য ও শেষ দিন হিসেবে মেনে নিতে পারছিল তার আড়াল থেকে প্রায় ইসলামী রাষ্ট্রের ব্যাপারে তাদের অসন্তোষ প্রকাশ করে বেড়াত অন্য এক বর্ণনায় ইবেন আব্বাস রদিয়াল বলেছেন যখন আব্দুল্লাহ এবেিন সালাম সালাব এ বিন সায়া উসাইদ বিন সায়া আসাদ এবে উসাইদ সহ আরো কিছু ইহুদি মুসলিম হয়ে গেল তখন ইহুদীদের আলিমরা বলতে লাগল যারা মুহাম্মাদের দিনের অনুসারী হয়েছে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 মিআহ লিলকিতবি কমতুৎলু নয় লি আনলিহমসুদূ يؤمنون بالله واليوم নিল্ল ويأمرون بالمعروف, وينهون عن المنكر, ويسارعون في الخيرات. ফিল من الصالحين. وما ইক من خير فلن খুব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 আমার বাবা আবু বকর রাজিয়াল আনহু জড়াক্রান্ত হলেই কবিতার কিছু অংশ আবৃত্তি করতেন পংক্তিগুলো ছিল এমন প্রতিটি মানুষ রোজ সকাল তার আপনার মাঝে কাটায় অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও চাইতে আর বিলাল রাজিয়াল্লাহ আনহু গলার স্বর উঁচু করে আবৃত্তি করতেন হায় আমি যদি জানতাম আমি কি মক্কা সেই উপত্যকায় আরও একটি রাত হলেও কাটাতে পারবো আমার চারপাশ জুড়ে থাকবে ইস্কির আর জলিল ঘাস হায়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 কিন্তু মোদিনায় মক্কার মতো পাহাড় পর্বত নেই সেখানে কিছুটা সমতল সেখানে এক ধরনের প্রশান্তি অনুভব হয় রসুল্লা সাল্লাস্লামের দোয়ার বরকতেই মদিনা মুসলিমদের কাছে অতি প্রিয় একটি স্থান এবার জানা ইসলামের প্রথম সন্তান কে ছিলেন হিজরতের পর মদিনায় প্রথম যে শিশুটির জন্ম নেয় তিনি আসমাবিনতে আবুব করে ছেলে বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন জুবাইর রাদহুমা আসমা তার সন্তানকে নিয়ে রসুল্লাহ সাল্লু আলিহাসের কাছে যান এবং তার কোলে তুলে দেন রসুল্লাহ আলী আসলাম একটি খেজুর চিবিয়ে সেটিকে আব্দুল্লাহ জুবাইয়ের মুখে ঢুকিয়ে দেন তারপর তার জন্য দোয়া করেন আবদুল্লাহ বিন জুবাইয়ের ছিলেন মোহাজিদ্ের প্রথম সন্তান পুরো ঘটনাটি আসমা বিন তেবু বকর রদেল আনহা নিজ মুখে বর্ণনা করেছেন আমি এমন সময় হিজরত করি যখন আমি সন্তান সম্ভব আমি মদিনায় এসে কুপাতে থাকলাম সেখানেই আমি আমার পুত্র সন্তানকে প্রসব করি এরপর আমি তাকে নিয়ে নবীজ সাল্ল আলী আসাল্লামের কোলে তুলে দিলাম তিনি একটি খেজুর আনিয়ে তা মুখে দিলেন চাবালেন এবং সেই খেজুরের রস আমার বাচ্চার মুখে ঢেলে দিলেন তারপর নবীজ সাল্লু আলিহাসাল্লাম জিবাণু খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতরের তালুতে লাগিয়ে দিলেন এরপর তার জন্য দোয়া করলেন এবং বরকত কামনা করলেন তিনিই ছিলেন ইসলামের প্রথম সন্তান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 কারণ সেখানেই প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মক্কায় অতিবাহিত ১৩টি বছর যেন এই রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি কাল ছিল আসমা এখানে বলেননি নিজে হিজরতের পর জন্ম নেয়া প্রথম শিশু অথবা মদিনায় জন্ম নেয়া প্রথম শিশু বরং তিনি বলেছিলেন উলিদাফিল ইসলাম অর্থাৎ ইসলামের প্রথম সন্তান মুসলিমরা যখন আল্লাহ তালার হুকুম আহাকা মেনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে একমাত্র তখনই ইসলাম পরিপূর্ণ হয়েছে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 একবার হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেলে সাহাবারা নবীজি সাল্লাহ কাছে আসেন ঘটনাটি বর্ণনা করেছেন আনাসেবেন মালিক রাজু লোকজনে সে রসুল্লাহকে বলল হে আল্লাহ জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে তাই আপনি আমাদের জন্য জিনিসপত্রের দাম স্থির করে দিন এরপর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন একমাত্র আল্লাহতালাই দাম নির্ধারণের মালিক তিনিই দাম কমান তিনি দাম বাড়ান আমি আল্লাহর সাথে এমন অবস্থা সাক্ষাৎ করতে চাই যে আমার উপর কারও জুলুমের কোন অভিযোগ থাকবে না দ্রব্যমূল্যের ব্যাপারে ইসলামের মূল্যীতে হল রিজিকের মালিক হলেন আল্লাহ আল্লাহাল দ্রব্যের দাম উৎপাদন ও চাহিদার সাথে সাথে পরিবর্তিত হবে এবং এই পরিবর্তন আল্লাহ আল্লাহতালার হাতে তিনি সবকিছুর মূল্য নির্ধারণ করে দেন তাই রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম এই ব্যাপারে হাত দেননি এ থেকে বোঝা যায় ইসলামী অর্থনীতি ব্যবসার ক্ষেত্রে স্বাধীন ও উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে বেচাকেনায় দামের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে না ফ্রি মার্কেট বা মুক্তবাজার অর্থনীতি এটা সেকুলারদের কাছে খুব আগের কনসেপ্ট না কিন্তু ইসলাম চৌদ্দশ বছর আগে থেকেই এই নিয়ম প্রতিষ্ঠিত করে এসেছে তবে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি বা মজুদারির মাধ্যমে দাম বাড়ানোর ক্ষেত্রে ইসলামে কঠোর বিধিনিষেধ আছে এবং সে সংক্রান্ত বাজার পর্যবেক্ষণ নীতিমালও রয়েছে এর পরের টপিক আয়সার সাথে বিয়ে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 এরপর আমাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করালেন সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন তারা বললেন কল্যাণময় বরকতময় এবং সৌভাগ্য মণ্ডিত হোক মা আমাকে তাদের কাছে দিয়ে দিলেন তারা আমার গোছগাছ করে দিলেন দুপুরবেলা হঠাৎ রসুল্লাহ সাল্লাসাল্লামের উপস্থিতি আমাকে সচকিত করে আমার মা আমাকে তার নিকট অর্পণ করেন তখন আমার বয়স ছিল নয় বছর রসুল্লাহ যখন আইসারা দিল আনহাকে বিয়ে করেন তখন নবীজি সাল্লু আলিহাস্লামের বয়স ছিল চুয়ান্ন বছর কিন্তু তখনও তার চেহারা ছিল যৌবনের ছাপ আপনার হাদিস থেকে জানতে পারে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আয়সার দৌার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন বয়স রসুল্লাহকে বেধে রাখতে পারেনি তিনি তার স্ত্রী আয়সার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন যেমন একদিন তারা দুজনে সফরে বের হয়েছিলেন আয়সা সেদিনের কথা বর্ণনা করেছেন এভাবে আমি তার সঙ্গে দৌড়ে পাল্লা দিলাম এবং জিতে গেলাম কিন্তু পরে যখন আমি কিছুটা মোটা হয়ে গেলাম তখন আবার তার সাথে দৌড়ে অংশ নিলাম কিন্তু এবার তিনি আমাকে হারিয়ে দেন আর তখন তিনি বললেন এটা হল পূর্বের হারের বদলা অর্থাৎ আগের বার আয়সার দিল্লা আনহা জিতেছিলেন আর পরের বার জিতলেন রসুল্লাহ সাল্লু আলহিউ রসুল্লা সাল্লু আলহিউ আসাল্লাম বেশ স্বাস্থ্যবান ও কর্মঠ ছিলেন আর আল্লা তালা রসুল হিসেবে দায়িত্ব পালনের জন্য তার এরকম শারীরিক দক্ষতার দরকার ছিল রসুল্লা আলী রবিধি দলের সাথে দেখা করেন তখন তার বয়স ছিল তার গোত্রের লোকদের কাছে তাই তাকে দেখে তরুণ মনে হত এছাড়াও আনাসিবেন মালিকের বর্ণিত হিজরতের কাহিনীতেও রসুল্লাহ কেমন ছিলেন তা বোঝা যায় তিনি উল্লেখ করেন যখন রসুল্লাহ আলী আসালাম ও অবক্কর রাদিয়া আনহু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন লোকজন আবু বকরকে চিনতে পারলেও রসুল্লাহকে চিনতে পারেনি কারণ রসুল্লাহকে দেখতে যুবকদের মতো লাগত আর সেটা তারা ধারণা করেনি আনাস্তার সেই বর্ণনায় আবু বকরকে বয়স্ক ব্যক্তি আর রসুল্লাহকে উল্লেখ করেছেন যুবক হিসেবে এই সম্পর্কে ইবেন হাজার আল আসকালানি রহিমাহুল্লাহ মন্তব্য করেছেন যে আবু বকরের বয়স যেমন তেমনই লাগত বড় কিংবা ছোট মনে হতো না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 নবীজি সাল আলি ওসালাম তাই রাতের গীরে আকাশের দিকে তাকাতেন এই আশায় যে আল্লাহ তার ইচ্ছা কবুল করবেন কাবাকে কিবলা বানিয়ে দেবেন আল্লাহ সেই দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন নিশ্চয় আমি আপনাকে বারবার বার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সে কিবলার দিকেই ঘুরিয়ে দেবো যাকে আপনি পছন্দ করেন সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো আর নিশ্চয়ই যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন বাকারা আয়াত ১৪৪। এই আয়াতে আল্লাহ বলছেন আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দেব যা আপনি পছন্দ করেন অর্থাৎ আল্লাহ তালা যেন বলছেন আপনি যা চান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 ইবনুল কাহিম আরও বলেন এই কিবলা পরিবর্তন ছিল মুনাফিকদের জন্য একটি পরীক্ষা যারা বলা বলি করত আরে মোহাম্মদ নিজেই জানে না সে কি করছে সে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে কিবলার পরিবর্তন ইহুদিদের জন্য একটি পরীক্ষা ছিল ইহুদিরা জেরুসালামকে নবীদের কিবলা বলে বিশ্বাস করত রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন কিবলা পরিবর্তন করলেন তখন তারা তার সম্পর্কে বলতে শুরু করল তিনি পূর্বে নবীদের কিবলা পরিত্যাগ করেছেন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 এই কিবলা পরিবর্তনে ঘটনাটি ঘটে রসুল্লাহ আলিয়া মদিনা আগমনের সতেরো মাসের মাথায় রজম মাসে তখন রিফা এ বেন কায়েস কুরদম এ বেন আমর কাবেন আশরাফ রাফি এ বেন আবু রাফি কা আশরাফের মিত্র হজ্জাজ এবে আমর রবি এবেন রাবি ইবেন আবুল হুকায়ক ও কিনানা এ বিন রবি আবুল হুকায়ক রসুল্লাহ আলিয়া নিকট উপস্থিত হয়ে বলল হে মোহাম্মদ আপনি যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিলেন তা থেকে কে আপনাকে ফিরিয়ে দিল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 পূর্ব ও পশ্চিম আল্লা যাকে ইচ্ছা সরল পথে চালান সুর আলব এই আয়াত সুফাহা বা নির্বোধ বলে আল্লাহ ইহুদিদের দিকে ইঙ্গিত করেছেন কাবা মক্কা কিংবা জেরুসালেম সবকিছুই আল্লাহর সৃষ্টি আর তাই মুসলিমরা কোন দিক বরাবর দাঁড়িয়ে সালাত করবে তা ঠিক করে দেওয়ার অধিকার একমাত্র আল্লা সোহান তাই আল্লাহ বলছেন পূর্ব ও পশ্চিমের মালিক আল্লাহ ইবেন কাসির রেহেমাহ বলেন যদি আল্লা তালা প্রতিদিন নতুন একটি কিবলা নির্ধারণ করে দেন তাহলে আমাদের ঠিক সেই কিবলামুখী হতে হবে আমরা তারই বান্দা এবং তারই অধীনস্থ ইহুদিরা মনে করত আল্লাহ তার সিদ্ধান্ত বদলাতে পারেন না তাই দুটো কিবলার যে কোনো একটি ঠিক আর একটি ভুল মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য তারা আরো বলত যদি প্রথম কিবলা ঠিক হয় তাহলে নতুন কিবলা বরাবর ইবাদত করে তোমাদের কোনো কাজে আসবে না আর যদি দ্বিতীয় কিবলা ঠিক হয় তাহলে তো তোমাদের এতদিনের ইবাদত সব বিফলে গেলুদিদের এই কথা জবাবে আল্লাহ আরেকটি আয়াতিলেন ওরূলম কালিবাল ও ইং وَمَا ইনহদ ওম কনলিগ ইম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 किन् तय जल्लाह पथ प्रदर्शन करोम ईमान नष्ट दे मानस्य स्नेहशीलय्ला बोझातेमान शब्द कर सलाद कतुपूर्ण एक इबादत रसुल्लाम सलाद हल ईमान और कुफुर मध्य पार्थक्यकारी এবং এ আয়তে আল্লা মুসলিমদের উম্মাতান বলে অভিহিত করেছেন হল উত্তম ও সম্মানিত উম্মত ইবেন কাসির এ আয়তের তাফসিরে বলেছেন আল্লাতলা এই আয়তের মাধ্যমে উম্মতি মুহাম্মাদিকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে এই পছন্দনীয় কিবলার দিকে ফিরাবার কারণ এই যে তোমরা নিজেরাও পছন্দনীয় উম্মত তোমরা কেয়ামতের দিন অন্যান্য উম্মতের উপর সাক্ষ্য দেবে কেন তারা সবাই তোমাদের মর্যাদা স্বীকার করে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 কিন্তু কিবলা পরিবর্তনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে নবী মোহাম্মদ সাল্ল আলহিউলাম কেবল ইহুদিদের নবী নন বরং তিনি সবার জন্য প্রেরিত হয়েছেন একটা সময় ছিল যখন বন ইসরায়েল ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত উম্মাহ যেটা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন কিন্তু যখন আল্লা রসুলসাল্ল আলহিউ আগমন করলেন আর এই রসুলের মাধ্যমে কিবলা বন ইসরায়েলের কিবলা জেরুসালাম থেকে কাবার দিকে ফিরে গেল তখন তাদের এই বিশেষ মর্যাদা আর থাকল না বরং এই মর্যাদা লাভ করল মুসলিম উম্মা বলা যেতে পারে তাওহাইদের অনুসারী হওয়ার কারণে বন ইসরায়েলকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই শ্রেষ্ঠত্বকে আল্লাহতালা আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিলেন কারণ তারা আর ততদিনে সত্যিকারের তাও অনুসারী নেই সত্যিকারের তাওদের অনুসারী এখন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এর অনুসারী আর তাদের জন্য একটি নতুন কিবলা নির্ধারিত হল ধর্মের ব্যাপারে ইহুদিদের ছিল।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 লিসবি অলু জুহ কুন্তি বলম শ্রিতি ওমি কিমন বিল ওল কিমন অমন বিল হিউ মিলিমি কি বিী নব আতলম হু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 অর্থাৎ একশো পঁয়তালিশ পঞ্চাশ পর্যন্ত আল্লাহ তা বলেন উ তুল কিতা পিবত ওই বু বাবু বিব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 17. وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ 18. الحق من ربك فلا تكونن من الممترين 19. وَلِكُلِّ وجهة هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أينما المسجد الحرام ও মসজিদ ও من ربك ও বিশিলহাম ও মিনহাই সুখ রাজি অজহ কিল হার হইসুমি অলয় কু নিনুম হুজু فَلَا মিনহুম ফলত فَلَا হুম অঃনি ফলতী অলি عَلَيْكُمْ আলৈকুম অলকুত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 ইসলাম বিদ্বেষী কিছু লোক থাকে তারা ইসলামের বিভিন্ন দিক ও বিধানের দোষ খুঁজে বেড়ায় যেমন এই যুগে তারা বলে ইসলাম নারীদের শোষণ করে অথচ তারাই একসময় মনে করত ইসলাম নারীদেরকে বেশি বেশি অধিকার দিয়েছে ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম অশান্তির ধর্ম নানা রকম প্রোপাকাণ্ডা চালায় তারা আল্লা সুবান মতআলা ইমানদারদারকে বলেছেন ইমানদাররা যেন ওইসব লোকদের ভয় না পেয়ে শুধুমাত্র আল্লাহকেই ভয় করে কাজে একজন মুসলিম এইসব ইসলাম বিদেশীদের কথায় পাত্তা না দিয়ে শুধু তাই করবে যা আল্লাহ সুবহান ওয়া তাআলা করতে বলেছেন আল্লাহর দেয়া প্রতিটি বিধান প্রতিটি আদেশ নিষেধ মুসলিমদের জন্য এক একটি অনুগ্রহ ও সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইনজర్స్ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.raingersmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডব অথবা ইউট্যুব চান www.youtube.com/ কম শ্রব